বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ই আলা ওসাল্লাম আল্লাহ নবী আবাদা পৃথিবীর দূরে কাছের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের অনুপম চরিত্রভিত্তিক আখলাকুর নবী সাল্লি আসলাম এই অনুষ্ঠানে বিশ্বের সকল মানুষের জন্য যে মানব একমাত্র অনুসরণীয় আদর্শ যাকে সমগ্র বিশ্ব মানবের জন্য মুক্তির দূত হিসাবে আল্লা সুবাহানুয়া তালা সর্বশেষ রাসুল হিসাবে প্রেরণ করেছেন কেয়ামত পর্যন্ত যে রাসুলের শিক্ষা আদর্শ সমগ্র বিশ্ব মানবের জন্য একমাত্র অনুসরণীয় একমাত্র মুক্তি ও কল্যাণের অনুপম শিক্ষা হিসাবে কেয়ামত পর্যন্ত থেকে যাবে সেই নাবী মোহাম্মদ রাসুল্লাহ জীবনের বিভিন্ন দিক তার শিক্ষা অর্জন করা প্রতিটি মানুষের জন্য একান্ত অপরিহার্য বিষয় একটি মানুষ যদি নিজেকে পরিপূর্ণ রূপে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে অবশ্যই আদর্শ হিসাবে মডেল হিসাবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনী থেকে তাকে শিক্ষা গ্রহণ করতে হবে এমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে আজ আমরা আলোচনা করব বিশ্বনবীর দৈনন্দিন জীবনের কার্যক্রম তিনি কিভাবে তার নিজের ব্যক্তিগত জীবনকে পরিচালিত করেছেন তার নিজস্ব ইবাদত বন্দুক তার পারিবারিক জীবনকে পরিচালিত করেছেন এই গুরুত্বপূর্ণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাদের মাঝে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ লুকমান হুসেন আসসালামাইকুমুল্লাহ আরো আছেন শাহ এবং ডক্টর উপস্থাপনা আলি ওসালামের জীবনী আলোচনা করা সেখান থেকে শিক্ষা গ্রহণ করা একজন মুসলমানের জন্য এক বিশাল প্রাপ্তি একজন ওমেন যখন রাসুলের নামটি শ্রবণ করেন তখন ভক্তির সঙ্গে তার প্রতি মহব্বতের দরুদ উচ্চারিত হয় সাল্লু আমরা রাসুলের এই জীবন আদর্শ আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের জীবনকে গড়ে নিব এটি আমাদের প্রত্যাশা রাসুলের রঙ্গে রাসুলের শিক্ষায় রাসুলের আদর্শে আমরা যদি নিজেকে গড়ে নিতে পারি তাহলে জীবনে আসবে সফলতা রাসুল সাল্লু আলিহু আসসাল্লাম তিনি একাধারে ছিলেন বিশ্ব নবী তিনি ছিলেন বিশ্বের বুকে ইসলামী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন একাধিক যুদ্ধের বিজেতা সেনাপতি অথচ তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন ছিল খুবই সাধারণ একজন মানুষের মতো এই যে চারিত্রিক বৈশিষ্ট্য সমগ্র বিশ্বব্যাপী সমগ্র সেরা মানুষের মধ্যে রাসুলসাল আলি ওসাল্লামকে এনে দিয়েছে শ্রেষ্ঠত্বের আসন দি হান্ড্রেড গ্রন্থে গ্রন্থের রচয়িতা তার সার্বিক মূল্যায়নের বিবেচনায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে শ্রেষ্ঠত্বের আসনে মাইকেল হার্ট হান্ড্রেড গ্রন্থে তাকে প্রথম আলোচনায় নিয়ে এসেছেন তো আমরা আজকে রাসুল সাল্লাহ আলিয়ামের একান্ত ব্যক্তিগত জীবন তার আমল তার চাচরণ তার দৈনন্দিন কার্যক্রম এই বিষয়গুলো নিয়ে আমরা কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনবো প্রথমে আমি এই বিষয়ে আলোচনা রাখার জন্য আমন্ত্রণ জানাবো শেখ আবদুর রাজাকবিন ইউসুফকে আল্লা এই দৈনন্দিন জীবনের কার্যক্রম ইবাদত খাওয়া দাওয়া তার চালচলন বিশেষ করে পরিবারের সঙ্গে তার ঘরে কাজকর্ম তিনি কিভাবে পরিচালনা করতেন এই বিষয়ে একটু আমাদেরকে হাদিসের আলোকে অবহিত করবেন আসসালাম চরিত্র এটা মানুষের জীবনে একটা খুব বড় জিনিস যার বিনিয়মে মানুষ ইহকাল ও পরকালের সফলতা অর্জন করতে পারে এই জন্যই রাসুল সাল্লাস্লাম বলেছেন খেয়ে আখলা কান তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি যার চরিত্র যার চরিত্র উত্তম তো আমরা রাসুলের দৈনন্দিন জীবনের অনেক আচরণ আমরা পেশ করতে পারি সময় সাপেক্ষে তার মধ্যে আমরা এই বৈঠকে রাসুল সাল্লি সাল্লামর একটা খাওয়া পান করার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি উমারেবনী সালাম রাজি আল্লাহ তালাহ বলছেন যে কন্ততো হাইতে রাসুল্লাহ সাল্লিম আমি রাসুলের বাড়িতে ছিলাম রাসুলের বাড়িতে আমি লালিত পালিত হচ্ছিলাম তো খেতে বসলে তাতি খেতে বসলে আমার হাতটা প্লেটের এখানে সেখানে যেত একবার আমি এখান থেকে কিছু নিতাম থেকে কিছু নিতাম ছিলেন তুমি বিস্মিল্লা বলো বলো কুল বিয়ামিনিক তুমি তোমার ডান হাতে খাও ও কুলিক থেকে এখানে অনেক আদর্শ তার ফুটে উঠেছে তার একটা বড় আদর্শ ফুটে উঠেছে যেটা গোলামকে সাথে নিয়ে খাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ পৃথিবীর সবচেয়ে বড় সম্মানী মানুষ সবচেয়ে আদর্শের অধিকারী মানুষ সে মানুষ একটা গোলামকে বললেন দৈনন্দিন জীবনে মানুষের যেটা প্রথমে কর্ম যে তিনি প্রথমে বললেন বিসমিল্লা বলে খাও তারপরে তিনি বলছেন ডান হাতে খাও বিসমিল্লা বলে তো খেতেই হবে কেননা রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে লাইজ করসমুল্লা আল্লাহে শয়তান ওই খাদ্যকে শয়তান বৈধ করে নাই যে খাদ্যের ওপরে বিষমিল্লা বলা হয় না এ কারণে জরুরি আমাদের যে বিষমিল্লা বলেই খেতে হবে তারপরে যেটা তিনি আমাদেরকে আদর্শ দিলেন ওই ছেলের সামনে ছেলেকে বললেন যে তুমি তোমার পাশ থেকে খাও বিসমিল্লা বলে খাও ডান হাতে খাও ডান হাতের বিষয়টি জরুরি এই জন্য যে আল্লাহ রসুল বলছেন যে অবশ্যই অবশ্যই তোমরা ডান হাতে খাবে কেন বাম হাতে খায়, বাম হাতে পান করে তারপরে তিনি বললেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আল্লাহ রসুল বলছেন অন্য এক বর্ণনা রয়েছে তোমরা পাশ থেকে খাও মধ্যে থেকে খেও না কেননা মধ্যে বরকত নাজিল হয় আমরা এই হাদিস থেকে বুঝতে পারছি যে রাসুল সাল্লি সাল্লামের দৈনন্দিন জীবনের অনেক কর্মকে সাথে আমরা লোকমানের কাছে আসবো আল্লাহ রসুল্লাহ খাওয়া দাওয়ার বিষয়টি এসেছে তার দৈনন্দিন খাবারের যে কি ধরনের খাবার থাকতো তিনি কি ধরনের আহার গ্রহণ করতেন খুবই উন্নত মানের নাকি খুব সাধারণ আমাদেরকে বিষয়ে সাদা সিদা মানবের দৈনন্দিন খাবারের তালিকা কি খাবার থাকতো ধন্যবাদ মাননীয় উপস্থাপক ডক্টর আহমদুল্লাহ যে বিষয়ে আমাদের শায়ক আব্দুর রাজ্জাক আলোকপাত করেছেন ওখান থেকে আমরা বুঝতে পারছি বিষয়টা তারপরেও আমরা এই বিষয়ে যদি আরও জানতে চাই মহানবী সাল ইসলামের জীবনের এই দৈনন্দিন জীবনের এবং এই আহার বিষয়ে বা অন্যান্য বিষয়ে পৃথকভাবে মহাদিসেরাম তার জীবনী সংলক্ষ ওখানে রেখেছেন বিশেষ করে যে বিষয়টা আজকে গুরুত্বের সাথে আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় হিসেবে আপনি নিয়ে আসছেন সেখানে যে মহানবী সাল্লু আলি ইসলামের এই যে আশাকা বিষয় আছে তারা যাবে একটা তো প্রাকৃতিকগত তার অর্জিত হয়েছে যেমন তার গায়ের রঙ কেমন ছিল হ্যাঁ চোখ কেমন ছিল দেখতে কেমন লাগতো সব আর একটা হলো যে তার অর্জিত যে সেখানে মোস কিভাবে রাখতেন চুল ওনার আছে চুল কতটা পেকে ছিল কিন্তু সে চুল রাখতেন কিভাবে এইরকম বিষয়গুলো আসছে যার জন্য দেখা গেছে যে অনেক পরবর্তী মহাদেশিন যারা তারা হাদিস কাকে বলে এই বিষয়টা বলতে যে বলছেন যে কৌলনবিস্লাম ফেয়াল না তকরির উন্নবাহাম পরে আবার ওইটা দিয়ে বুঝাচ্ছেন যে আখলা উন্নীসাল্লাহ ইসলাম যেটা সেটাও দেখবেন জীবনের পোশাক পরিষদ গঠন গঠন এই কিছু নিয়ে একটা পৃথক ভাবে এটা দিয়েছে ওটা তো পরবর্তীতে ওনার অনুসরণের পর অনেকেই এই কাজটা করেছেন এ থেকে শেখ আরো কিছু হাদিস আমরা অবস্থা সেগুলো বললে স্পষ্ট হতে পারি দর্শক মন্ডলী হতো একটা খাবারের বিষয় যখন আসছে সম্মানিত দর্শক শ্রোতা সময় হলো একটু বিরতি নেয়ার তো আমরা একটু বিরতি নেব আর ততক্ষণে আমাদের সঙ্গে থাকবেন আমরা আশা করছি অল্প সময়ের ভিতরে আমরা আবার ফিরে আসব আমাদের মূল অনুষ্ঠানে ইনশাল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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসল সাল আলিহাসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বাড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম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 सम्मानित दर्शक श्रोता संगे थे धन्यवाद फिर मूल अनुष्ठे আমরা আলোচনা শুনছিলাম আমাদের কাছে যখন আল্লাপাকের মেহরবাণীতে যে খাবারই এসেছে সেটাকেই সানন্দে গ্রহণ করা এটি কিন্তু একটা চমৎকার চারিত্রিক বৈশিষ্ট্য এরপরে আমরা দেখেছি বিভিন্ন হাদিসের আলোকে যে রাসুলের বাড়িতে কি ধরনের খাবার কি ধরনের রান্না হতো আমাদের স্বাভাবিক ভাবে একজন উম্মা হিসাবে এই বিষয়গুলো কিন্তু আল্লাহ ইচ্ছে করলে সুবাহ আল্লাহ সুবাহ কে পৃথিবীর সব সম্পদের হকদার সম্পদের হকাত অথচ তার দৈনন্দিনের খাবার তালিকা কেমন ছিল যেমন আয়সা আনহা বলছেন যে রসুল সাল্লি সাল্লামের বাসাতে আমরা এমন কোনো দিন দেখিনি যে একটা দিন পার হয়ে গেল আর ওই বাসাতে এক শাহ খাদ্য বা দুই শাক খাদ্য থেকেছে এরকম কোন দিন পার হয়ে গেছে এরকম আমরা কোনো দিন দেখিনি আবহাওয়ায়রা রাজিয়াল্লাহ তালে এক জায়গায় বলছেন যে রসুল সাল্লাহ আলীহ সাল্লাই বাড়িতে কোনো দিন চিকন রুটি তিনি বকরির গোস্ত ভালোবাসতেন এবং তার সামনের রান যেটা কাতিফ কাতিফ বলা হয় জি কাতিফটাকে তিনি ভালোবাসতেন এবং খাবারের ব্যাপারে তিনি একটা মূল্য আমাদের সামনে পেশ করেছেন কিছু খাবার যেটা তার শক্তিকে ধরে রাখতে পারে তার মেরুদন্ড কে সব মজবুত রাখতে পারে সেটাই তারা যদি যথেষ্ট যদি নাকি সে এর বেশি খেতে চায় তাহলে ফসুল শুনলি তো আমি ভাগ করে এক ভাগ খাদ্য আর এক ভাগ পানীয় ভাগ সে তার জন্য সে উন্মুক্ত রাখবে এই রসুলের কারিমসাল আমাদেরকে খাবারের ব্যাপারে এই মূল্যীতি আমাদেরকে দিয়েছেন আমরা লক্ষ্য করি যে খাবার যখন আমরা খাই তখন এই সমস্ত মূল্যে আমরা অনেক সময় খেয়াল করি না কেন্দ্র এই কেন্দ্রকে যদি ভালো রাখা যায় তাহলে সারা শরীর দেহ সবকিছু ভালো থাকবে খাদ্য গ্রহণের ক্ষেত্রে একটা মূলনীতি দিয়েছেন যে পরিপূর্ণ পেটকে একেবারে সেটার উপরে জলুম করা অতিরিক্ত ভোজন করা এগুলো সবই শরীরের জন্য অকল্যাণ আবার সেই সাথে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কতটুকু খাদ্য গ্রহণ করতে হবে কতটুকু পানি গ্রহণ করতে হবে খাদ্যকে কতটুকু তাকে আসলে ওই যে খালি রাখা মানে হচ্ছে যে তাকে নিরাপত্তা দেয়া। তার উপরে জোলুম না করা এই কথাগুলো তিনি যেভাবে উপদেশমূলক ভাবে নীতিমালা হিসাবে বর্ণনা করেছেন অনুরূপ কিন্তু রাসুল সাল্লাহ আলাইস্লামে নিজের জীবনেও তা বাস্তবায়ন করে দেখে তো ধন্যবাদ আমরা শেখ ইউসুফকে আমরা দেখি আমাদের ডক্টর মোহাম্মদ মুসলেহুদ্দিন খাদ্যের ব্যাপারে আমরা একটু শুনবো যে বাড়িতে এই সেই করে যেটা আমরা করি আর কি ছিটে ছিটে ফেলে দিই রিস্তা কালো হোজ পছন্দ হইতো তাহলে তিনি ভালো না লাগতো পছন্দ হয় না তিনি খাইতেন না হয়ে যেতেন জিজ্ঞাস করেন খালাম্মা আপনাদের খাওয়া কি অবস্থা উনি বললেন যে ইন্না আল্লাহ আমরা এই মুহমদের যারা পরিবার এখানে থাকি মাসের পর মাস চলে যায় লাল কেদ নারা দৈনন্দিন খাবারের বিষয়টি ছিল অতি সাদা কিন্তু এ কথা এই প্রমাণ করে না যে বিশ্বনবী মুহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লাম দরিদ্র ছিলেন অভাবী ছিলেন জন্মগত দিক থেকেও যদি আমরা বিশ্লেষণ করিবার অথবা পাঁচ কেজির বেশি দেখা যেত ওনার ঘরে কিছু থাকতো না আবার দেখা যাচ্ছে এক মাস ও আগুন চলতো না আবার না সাহেব যে কথাটা বললেন সেখানে আবার কিন্তু অন্য একটা প্রসঙ্গ পেয়েছি যে উনি খাসির মাংস খেতে ভালোবাসতেন এবং সেটা সামনের রান যেটা মজাদার সাধারণত এই জন্য আমার মনে হয় যে সবগুলো একসাথে করলে আপনি যেটা চাইছেন জানতে বা দর্শক শ্রোতা যে বিষয়টা জানতে চাচ্ছে মেনুটা কি ছিল তালিকাটা কি ছিল সেখানে কিন্তু ওই মূলনীতি যেটা সেটা হলো যে প্রত্যেকটা মানুষ তার প্রয়োজন অনুযায়ী আহার গ্রহণ করবে যেটা উনি বলেছেন যেহেতু পানি দিয়ে আরেক ভাগ এটা যে সাইন্টিফিক সেই জন্য আমার মনে হয় যে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার দরকার যে যার শারীরিক প্রয়োজনে যেরকম পারিবারে বাম হাতে পান তো না তারপর আল্লাহ নবী বলেছেন মতো ঘট ঘট ঘট করে পান করা এটাও নিষেধ আছে তারপর অতিরিক্ত গরম ধোঁয়া উঠতেছে সেটা পান করতে আল্লাহনবী নিষেধ করেছেন সতর্ক থাকতে হবে জীব জন্তুর মতো আসবো বিষয়টা যে বেশ কিছু আমরা আলোচনা শুনে থাকি বা আলোচনা আসে যে রাসুল সাল্লাম একদিন দুই দিন মাঝে মাঝে উপবাস থাকতেন হিজরত করে মোদিনে আসেন তখন পরিস্থিতি এটা একটা এমার্জেন্সি পরিস্থিতির মতো ছিল যেখানে কোনো কিছুই সাধারণ নিয়মে চলছিল না অনেক হিজরত করে আসতেছে নিঃস্ব হয়ে আসতে তাদেরকে প্রোভাইড করা তাদেরকে এই করা তো এই ক্ষেত্রে মোনাজ্জাম বা সন্ধিত আকারে যে একটা জীবন সেটা তখন ছিল না তাই সেই হিসাবে কখন চাহিদা অনুযায়ী যোগান কারণে অনেক সময় খাদ্যের কিছুটা সংকট থাকলে তখন তিনি এটা যদি স্বাভাবিকরা অনেকে ধনী ছিলেন খাবারের জন্য হাউতাস করা বা ছুটি করা দূরে যাওয়া এই যে এই যে ধৈর্য বাবা তিনি করতেন তাই না তিনি রাসুল উল্লাহ তিনি রাসুল উল্লাহাটার উপরে যদি এক মিনিটে বলি তাহলে আমরা আসলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছি সম্মানিত দর্শক শ্রোতা বিশ্ব নবী মুদুর এই যে দৈনন্দিন জীবন যেটি ছিল অতীব সাদাসিদে নিরহংকার এবং তার দৈনন্দিন জীবনের এই যে গৃহীত খাবার পানাহার এটি ছিল আরও অতীব সাধারণ আজকে আমরা বিশ্বের বিভিন্ন নেতা নেতৃবৃন্দদের তাদের দৈনন্দিন জীবনের আচরণগুলোকে দেখে থাকি যিনি সৈয়দুল মসালিন যিনি বিশ্ব নবী সমগ্র বিশ্ব মানবের জন্য ক্রামত পর্যন্ত কোটি কোটি মানুষের জন্য যিনি আদর্শ যিনি রাসুল সল্লাহ আলী সাল্লা আল্লাহানুআলা যাকে পৃথিবীবাসীর জন্য সমগ্র সৃষ্টির জন্য রাহমাতুল্লাহ আলামিন হিসাবে প্রেরণ করেছেন একবার ভেবে দেখান তো সেই রাসুল সাল্লু আলি সাল্লামের দৈনন্দিন জীবন কতটা সাদা সহজ সরল ছিল আসলে এটিই তো হচ্ছে মানুষকে তার চারিত্রিক চমৎকার বৈশিষ্ট্য দিয়ে ইসলামের দিকে আকৃষ্ট করার এক উত্তম আদর্শ রাসুলের আদর্শই আমাদের জন্য আগামী দিনের পাথেও আমরা অনুসরণ করতে পারি তার আদর্শকে রাসুলের আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করব আর শেষ করার আগে আমাদের সঙ্গে যারা আলোচনায় ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত দর্শক শ্রোতা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিউসালামের জীবনের উপরে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবার জানার জন্য এটি পবিত্র কোরআনের ১১২ নম্বর সুরা আয় নাম্বার এক থেকে চার্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক उल्लेख कर खंडे कि नंबर तिर 533, पवित्र समान, के प्रथम होलो, आहाद, तीनी एकोक, होलो, खपेक्षी नन तृत्य हलो लामिद्लम ईश्वर उपासना करें ताके सुराई खल जाते गोष्टी पाथर ब